আমি এক ভাইকে বললাম যে নবীলাম মাটির তৈরি সে বলল নুরের আমি মাটির বলতে সে লোক আমাকে বললো যে আপনি নামাজ পড়বেন না দেশে গিয়ে মূর্তি পূজা করবেন আমার মাটির তৈরি সমস্ত আম্বি মাটির তৈরি কোন হে নবী আল্লাহ বলছেন যে হে আপনি বলে দেন যে আমি তোমাদের মতই মানুষ আমি তোমাদের মতই মানুষ তোমাদের মতো মানুষ মানে কি নুরা তৈরি তোমরাও যেমন ভুল আমিও মাঝে মাঝে ভুলি যাই তাই নামাজ সহ হয়নি হ্যাঁ শেষদা পাঁচবার সহ হয়েছে একবার নাই আর সহ করেছেন তিনি যেমন আমরা নামাজে ভুলে যাই কেউ আল্লাহ কাকরবুল আলমী কয়েকবার ভুলিয়েছেন তাহলে তিনিও মানুষ মানুষের গুণগুলি ছিল মানুষকে নিদ্রা আসে তাকে নিদ্রা আসত মানুষ ক্লান্ত হয় তিনি ক্লান্ত হয়েছেন মানুষ পানাহার করে তিনি পানাহার করতেন ফেরিস্তা পানাহার করে কি ফেরিস্তা পানাহার করেনা কারণ নুরের তৈরি নবিস্লাম যদি নুরের তৈরি হতেন তাহলে পানাহারের কোন প্রয়োজনই হতো না তাহলে পেটে পাথর বাঁধা আর খিদাই থাকা আর খিদার তাড়ানায় বাইরে বেরিয়ে যে কোথাও আল্লাহ রেজিক আসে কি না। আউ বেরিয়ে গেছেন উমারজিয়া আল্লাহ তালান তিনজনে বেরিয়ে যায় অমুকের বাগানে গিয়ে দেখি যদি সেখানে কোনো খাবার থাকে বাগানে যেতে তারা এত খুশি আল্লাহ নবী কাজকে পেয়েছি তাজা তাজা ফল এনে দিচ্ছেন আর খেয়ে দিয়ে বলছেন সোমাল আনিন আল্লাহ নিয়ামত সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করবেন মানুষের মানুষ ছিলেন না আল্লাহ বলছেন ঈসা আলাই ইসলামের কথা আদম আলাহ ইসলামের কথা যে মাসালা ইন্ন মাসাল আদম খালা কাহম ইন্দোরা ঈসা আলাই আর আদম আলাই তাদের উদাহরণে নূরের আকিদা হচ্ছে একটি কুফুরি আকিদা যা খ্রিস্টানদের মতো এসছে খ্রিস্টানরা যেমন ঈসা আলি ইসলাম কে বলে ইবনুল্লাহ সান গড হ্যাঁ ইবনুল্লাহ আল্লাহর পুত্র তেমনি কবর মাজার পুজারীরা এরা এক বিভ্রান্তিকর আকিদা নুরুল্লাহ নবী হচ্ছে নুর নবী হ্যাঁ নুরুল্লাহ আল্লাহর নূর অথ হচ্ছে ওরা আল্লাহর বান্দা জি